السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه اجمعين و بعد شعب محمد درشق من درشق مدى عمراء الله صلی اللہ علیہ وسلم محمد رحمت الله علیہ وسلم بایا نو اعتقاد احل السنو والجماعات احل السنو والجماعات اقضی والجماع عقد در بنا رای او کتاب تریکتی ہوئنگشه جنہ امادار امام بول سیلنجه والجنة والنار مخلوقتانی جنة و লাল আফ নাইয়ানিদান কখনও নিঃশেষ হবে না এবং কখনও শেষ হয়ে যাবে না তারপর তিনি বলেছিলেন আরও যে আল্লাহ তালা জাহান জন্য কিছু লক্ষ্যে তৈরি করেছেন সেখানে তারা অবশ্যই যাবে আমরা গতভাবে আলোচনা করেছিলাম জাহানামে গেলে কি শাস্তি পাবে অর্থাৎ কাফের মোনাফেক মুশ্রেক এবং নাস্তিক এবং যারা আল্লা বিরোধী এবং দিন বিরোধী শরিয়া বিরোধী সম্পূর্ণরূপে এদের যে স্থিরস্থায়ী আজাব জাহানামে থাকবে এই আজ চিরস্থায়ী জাহানামে যারা যাবে তাদের কি শাস্তি হবে গতভাবে কিছু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে শুধু তারা একাই জাহান নামে যাবে না সাথে সাথে তাদেরকে যারা জাহান নামে নিয়ে গেছে এরকম শয়তানগুলো অর্থাৎ জিন শয়তানগুলো তাদের সাথে জাহা নামে থাকবে তখন তাদের চোখ ফুটবে তারা বুঝতে পারবে হায় এরা তো আমাদের এরাই তো আমাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে আগে যদি বুঝতাম তাহলে এদের কথা আমরা শুনতাম না কিন্তু এখন দুনিয়ার বুকে থেকে তারা কিন্তু এরা বুঝছে না কিন্তু হাসার দিন যখন জাহানামে তারা যাবে তখন বুঝতে পারবে কিন্তু সে বুঝা তাদের কোনো কাজে আসবে না কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন ওমাই আসান দিকির রহমান নোকাইদলাহু শয়েত আনু আল্লাহ করিন যে কেউ রহমানের স্মরণ থেকে দূরে থাকবে অর্থাৎ কোরআন সুন থেকে দূরে থাকবে কোরআন সুরানের কথা শুনবে না নকাইয়দলাহ শয়েত আনু আল্লাহ করিন তার সাথে শয়তান আমি জুড়ে দেবো সে তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকবে বর্তমান সময় প্রত্যেকটি মানুষেরই সাথে একজন জিন আছে একদিন ফেরেস্তা আছে ফেরস্তা ভালো কাজে নির্দেশ দেয় জিন তাকে খারাপ কাজে নির্দেশ দেয় যে ব্যক্তি নিজে খারাপ হতে চায় ফেরস্তার কথা সে শুনে না তখন শতান তার উপর ভর করে শয়তানের কথা এসে শোনে শয়তান তাকে দুনিয়ার কাজে সহযোগিতাও করে কিন্তু সহযোগিতা করলে কি হবে চিরস্তায়ী যাহা নামে সে চলে যাবে আল্লাহ তারা বলছেন ওয়া ইনাহু মালয়েসদ্দনিস এই শয়তানগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে ও আহসাবুর আন্না মুহতাদুন আর তারা মনে করছে তারাই হৎসত্তপ্রাপ্ত দুনিয়ার বুক অনেকেই দেখবেন অন্যায় করছে অথচ বলে যে আমি ভালো আছি আর যারা ভালো পথে আছে তাদের বদনামি করে বেড়াবে তাদের খারাপ খারাপ দিকটা তুলে ধরবে নিজেরা যে প্রদস্ত হয়ে গেছে এ কথা তারা কোনোদিন বলবে না আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমের হোক বলছেন হাততে অথপর যখন আমার কাছে আসবে অর্থাৎ আল্লাহর কাছে উপস্থিত হবে ইয়া কইতা বাইনি ও বাইনাকা বড় ডাল মাছ রেখাইন তখন সে ব্যক্তি বলবে হাই আমার মাঝে এবং তোমার মাঝে যদি কোনো দুই মাস রেখা পাচ্য পাশ্চাত্যের দূর হতো অর্থাৎ অনেক দূরের ব্যবধান হতো দুনিয়ার বুকে যদি তোমাকে আমি না চিনতাম তোমার কথা না শুনতাম কিন্তু কাজে আসবে না ফাবি সালকারিন কতই নেশে সঙ্গীতার কত নিকৃষ্ট সঙ্গী এই ব্যক্তির যে তার থেকে ছাড়ে যাচ্ছে না তার সাথেই থাকবে আর আল্লাহ তারা বলেন ওলা ইয়ান ফুমুল ইয়ৌ মা আজকের দিনে তোমাদের কোনো উপকার করতে পারবে না এই জিন এই যাদের আবাদত তোমরা করেছ যাদের কথা শুনে তুমি চলেছ যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছ এরা তোমার কোন উপকার করতে পারবে না ঈদ জলন্তম কারণ তোমরা তোমরা আজাবের মধ্যে পরস্পর সঙ্গী হবে আজাব তোমাদের সঙ্গী হবে অর্থাৎ যারা পদভষ্ট কারভ্রষ্ট করেছে পদভস্টকৃত উভয় একসাথে আজাবের মধ্যে থাকবে পরস্পরের দেখলে আরো বেশি কষ্ট হবে লিকুল লেন দিয়ে প্রত্যেকের জন্য ডবল দিচ্ছি তোমাকে বাড়িয়ে দেওয়া বলছে তোমাকেও দিচ্ছি ডবল অর্থাৎ আজাব জিদ না হু মজাবান আজাব শাস্তির উপর শাস্তি বাড়তেই থাকবে কোনো কমে কমবে না পালাতে পারবে না আবার লাঠি দিয়ে আবার তাদেরকে হাঁতুড়ি দিয়ে ফিটিয়ে তাদেরকে আবার নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে এই কঠিন শাস্তি কাফেরদের হবে সেখানে তারা কি হবে সেটা আমরা আলোচনা করতে চাই কী অবস্থা তাদের হবে তাদের এই কঠিন শাস্তি হতে হতে হতে হতে তাদের অবস্থা হবে যে তারা অনেক বেশি অনেক বেশি তারা লজ্জিত হবে অনেক বেশি তারা তারা নিজেদের নিজেদের অপমানিত হবে কিন্তু সে অপমান তাদের কোনো কাজে আসবে না দুনিয়ার বুকে অপমানিত হলে মানুষ তবাহ করে সেখানে তবাধ গ্রহণযোগ্য হবে না यह आल्ला तला तपमान क्या कार्यकरना का लागबना तक तरा गोपन करते चाहे आल्ला तला गोपन कर तरह लज्जार विषय अवमान विषयटी तरह यीन अवस्थाटी तोपन करते चाहते कारण आजब देखते कि कर किस कर दुनिया बुके तो बहुत आस्फालन कर देखिए देव किसाना মানুষ জুলুম করেছে শিরিক করেছে কুপুরি করেছে নেফাকি করেছে শরীয়র বিরুদ্ধে চলেছে কথা বলেছে আল্লাহ তারা নেমেছে এই লোকগুলো এ শরিয়র বিরুদ্ধে তারা নেমেছে বিরুদ্ধে তারা কাজ করেছে এদের শাস্তি কি হবে আল্লাহ তারা বলে দিয়েছেন যে ওয়কুদিয়া বা ইনবুল ক্রিস্তে তাদের মধ্যে ইনসাফের সাথে ফয়সলা করে দেওয়া হবে এরা জাহার নামে ওহম রাহিজম কোন জুলুম করা হবে না যা পাবার সেই অনুসারে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন জাহার নামে তারা চলে যাবে এবং সেখানে তারা স্থায়ী হবে কারণ তারা কুপুরি করেছিল সিরিক করেছিল নিপাক করেছিল এমন কাজ করেছিল যারা তাদেরকে ইমানের ভিতরে থাকতে দেয়নি ইমানের বাইরে চলে গিয়েছিল যেন তারা সেখানে স্থায়ী হবে তাদের আল্লাহ তারা তাদের শাস্তিতে কোনো কমতি করবে না কোনো কমতি হবে না কোনো জুলুম করা হবে না তার শাস্তি পরিপূর্ণভাবে তাদেরকে দেওয়া হবে কাফেররা যখন দেখতে পাবে তাদের আমল নামা কী অবস্থা তখন কাফের দেখবে যে আমলের ভিতরে তার শিরিক রয়েছে যে সিরিক তাদেরকে চিরস্থায়ী যাহা নিয়ে যাচ্ছে তখন প্রত্যেকেই ডাকতে থাকবে तर मृत्युके डबे ध्वस के डब्बे जख देखे हाय जी मृत्यु बेचे जन ता बल्ला तलामा मान उत्या के देवर पीठन दी अर्थात कठिन पापिष्ठ जहां नामी काफेर मुशरेक मुनाफेक नेपाकी चरित्र जर छ जा रा आल्ला दिन बिरुदे सारा जीवन क्षेत्र तवा करनी फिर आसे एर की व्यवस्था हो आल्ला যখন তাদের আমল নামা পিঠ দিয়ে পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে অপমানজনক অবস্থায় শুধু বাম হাতেই নয় পিছন দিক থেকে দেওয়া হচ্ছে ফাঁসা ভাইয়া দোলত বৌরা তারা মৃত্যুকে আহ্বান করবে ওয়াস এবং জাহানার মধ্যে যক্ত হতে থাকবে এই দোয়া তাদের শুধু এই যে তারা যখন দেখবে তখন যে নিজেদের উপর আহ্বান করছে যে আমাদের মৃত্যু আসুক আমরা কিছু চাই না শুধু মরে যেতে চাই তাদের এই অবস্থা কিন্তু একবার হবে তা নয় বারবার তারা বলতে থাকবে ওইদা উল্কো মিনহা আল্লাহ তালা অন্য বলছেন ওইজা উল্কো মিনহা যখনই তাদেরকে ঢাকা হবে ঢাকা হবে ফেলা হবে ঢালা হবে দেখ সেখানে মাকানন্দ দইয়ে কান সংকীর্ণ কোনো জায়গাতে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে মুিন হাত পা বাঁধা অবস্থায় গলায় ডান্ডি বাড়া অবস্থায় পায়ে ডান্ডি বাড়া অবস্থায় তাদেরকে যখন সেখানে ফেলা হবে কি হবে দাঁড়াও হুনে আর কিছু বুড়া সেখানে তাদের মৃত্যুকে ঢাকবে অর্থাৎ তাদেরকে প্রশস্ত জায়গা চিনি সংকীর্ণ জায়গা ফেলা হচ্ছে তার শাস্তি জন্য বেশি করে আগুনটা লাগতে পারে চর্দিক থেকে আগুনে ঢাকা আছে অবস্থায় পর তখন তারা মৃত্যুকে ডাকবে হাই আমাদের জন্য মৃত্যু দেওয়া হয় আল্লাহ তালা বলবেন লাহেদা আজকে তোমরা এক মৃত্যুকে ডাক না ওদর সুবুরান কাছের অনেক মৃত্যুকে ডাকো কিন্তু কাজ হবে না মৃত্যু তাদের হবে না ওমা মা হু বিয়েতিন অন্য আল্লাহ বলছেন তাদের মৃত্যু আসবে না মৃত্যুকে ডেকে লাভ হবে না ধ্বংসকে ডেকে লাভ হবে না তাই ধ্বংস মৃত্যু কোনটাই তাদের আসবে না তারা কষ্ট হতেই থাকবে আল্লাহ তারা বলছেন যে তাদের চিৎকার বাড়তেছে চিৎকার হতেই থাকবে কঠিন চিৎকার হবে তাদের গলা বসে যাবে চিৎকার করতেই থাকবে এবং সেই চিৎকারের কারণে শুধু শুধু শব্দ এমন শব্দ হতে থাকবে যেন কুকুরের শব্দের মতো তাদের শব্দ হতে থাকবে এরকম শব্দ তাদের মুখ দিয়ে বের হতে থাকবে শুধু ঘেউ ঘেউ শব্দ বের হতে থাকবে তরণ তারা মনে করবে যে এই অবস্থা শেষ দিকে তারা শুধু আশা করবে যে এখন ডাকলে হয়তো আল্লাহ শুনবে কিন্তু তখন আল্লাহ তালা তাদের সেই ডাকে সাড়া দিবেন না তাদের কোনো কাজ হবে না আল্লাহ তা বলছেন অহমনীয় নিয়স্তরে হু না সেখানে তারা চিৎকার করতে থাকবে ফিহা হা রব্বা না আমাদের রব আখরেজি বের করে দিন নর্মাল সওয়ালে হানগা যে কুন না আমরা ভালো কাজ করব আগে তো এই কাজ আগে ভুল করেছে সে কাজ করব না আবার বের করে দিন তাদের স্বীকার করবে যে তারা কুকুরের মধ্যে ছিল পদ্যষ্টতা ছিল বিবেক কম ছিল তারা এটাও স্বীকার করে বলবে আর তারা বলবে যেতাম এবং না কথা শুনতাম আল্লাহর দিনদার মানুষদের কথা শুনতাম দিনের কথা শুনতাম দিনের দিকে যারা আহ্বান তাদের কথা শুনতাম এবং তাদের কথা বুঝতাম মা কুনাফি আসহাবির সাঈ আমরা তো যাহা অধিবাসী হতাম না আল্লাহ তালা বলছেন ফার তারা ফু বিদাম বিহিম এভাবে তারা স্বীকৃতি দিচ্ছে যে তারা শুনে নিা জানেনি বুঝেনি আল্লাহর ধ্বংস তাদের জন্য যারা যাহার নামে যাবে তার ধ্বংসই হবে এই ধ্বংস অর্থ এই যে কঠিন শাস্তি এই ধ্বংস তো মরে যাওয়া নয় তারা মরবে না তাদের শাস্তি হতেই থাকবে তার ধ্বংসাত্মক ধ্বংসাত্মক শাস্তি তাদের হবে কষ্টকর শাস্তি তারা পেতে থাকবে আল্লাহ তালা বলছেন এরপরে কলু আর কাফেররা বলবে রব্বানা আমা তাইনি ও আহিয়াই তানাসনা তাই আল্লাহ আমাদেরকে দুবার জীব জীবন দিয়েছেন দুবার মৃত্যু দিয়েছেন ও আহিয়াই তানাসনা তাই দুইবার আমাদেরকে জীবন দিয়েছেন ফারা ফারফনা বেদুনুবিনা আমরা তো স্বীকার করছি আমাদের অপরাধ ফাহাল ইলা খুরুজি মিনসাবিন আমাদেরকে বের হওয়ার কি কোনো পথ সুযোগ দেবেন আল্লাহ তালা তাদেরকে কোনো সুযোগ দেবেন না কঠিনভাবে সেটাকে অস্বীকার করবেন বরং তাদেরকে আল্লাহতালা যে চতুষ্প জন্তুর চতুষ্প জন্তু যেভাবে তাদের যেই কাজ তাদের মতো আল্লাহ তালা বলবে তোমরা তো চতুষ্প জন্তুদের মতো তোমরা কাজ করেছ কিন্তু সেগুলোর কঠিন শাস্তি তারা পেতে থাকবে চতুষ্ঠ জন্তুরা দুনিয়ার বুকে যেভাবে চলেছে এইভাবে তোমরা চলেছ এই জন্য তোমরা হাইওয়ান জন্তুর মতো সে কাজ করেছ এই তোমাদের শাস্তি আজ কোনোভাবেই কমানো হবে না কলু আর তারা বলবে কাফেররা রব্বা না গল্প আলে না সে আল্লাহ আমাদের কষ্ট আমাদের আমাদের যে ধ্বংস এতো কঠিন হয়ে যাচ্ছে আমরা তো পারছি না আর থাকতে ও কুন্না কমান দলিন আমরা তো আগে পদভস্ট জাতি ছিলাম রব্বা না আখরিজ মিন হ্যা আমাদের রব আমাদেরকে তো বের করে দিন ফাইন আমাদেরকে যদি আমরা ফিরে যাই আর বলতে পারবেনা অর্থাৎ ফিরে যাই পর্যন্ত বলে তারা চুপ করে থাকবে অর্থাৎ ফিরে গেলে আমরা ভালো হয়ে যাবে কথা ফাইন জালমুন আমরা তো জুলুম করেছি নিজেদের উপরে আল্লাহ তালা বলবেন কল আকিহা তুকল্লিমুন আল্লাহ তালা বলবেন চুপ থাক কোনো কথা বলো না একদম বোবা হয়ে যাও কোনো কথা তোমাদের বলা থাকবে না কোনো কথা তোমরা বলে না তোমাদের চিৎকার করলেও কোনো কাজ হবে না আল্লাহ তালা তখন সেটা বলবেন যে হান্নামিদেরকে আল্লাহ তালার কথা তাদের উপর সত্য হয়ে গেছে তারা যে এমন জায়গায় গেছে যেখানে তাদের দোয়া কোনো কাজে আসবে না তাদের আশা কোনো ফল দিবে না আল্লাহ তালা বলছেন ওলাউ তার ঈদুল মুজির মুনা নাহ কিছুর ওসি মাহিন্দা রব্বিহীম আর যদি আপনি দেখতেন সে কঠিন অবস্থা যদি আপনি দেখতেন সে কঠিন অবস্থা কি কঠিন অবস্থা ইজিল মুজির মুন না কিশোর ওসহিম যখন অপরাধীরা কাফেররা যখন মুশ্রিকরা মোনাফেকরা আল্লাহর দিন বিরোধীরা আল্লাহর দিনকে দিনের আলোকে যারা নির্বাহিত করতে চায় আল্লাহর দিনকে বিরোধী যারা চলতে চায় দিনের কথা যারা শুনতে পারে না এদের কি হবে ইজিল এদেরকে আপনি দেখবেন না কিশোর ওসিম আইন্দা তাদের রবের কাছে মাথা ঝুঁকিয়ে তারা রয়েছে এবং বলছে রব্বা না আবসর না ওয়াসমের না হে আমাদের রব আমরা দেখছি এবং শুনছি দেখে নিলাম বাস্তবতা দেখে নিলাম এই অবস্থা হচ্ছে ও সামাই এবং শুনে নিলাম বাস্তব কি হচ্ছে আমরা ফার নর্মাল সওয়াল হ্যান আমাদেরকে ফিরিয়ে দিন আমরা ভালো কাজ করব ইন্যা আমরা অবশ্যই সত্যবাদী দৃঢ় বিশ্বাসী হব। আর আমরা এই অন্যায়টি করব না আল্লাহ তালা বলছেন কখনো নয় এরকম হওয়ার কোনো সুযোগ নেই ওালাউসি না হুদাহা আমরা যদি চাইতাম প্রত্যেকে নবসা হেদায় দিতাম কিন্তু তারা তো চায়নি তারা চাইলে আমরা চাইতাম ও দুনিয়ার বুকে যদি কোনো তারা ভালো পথে চলতে চাইতো আমি তাদেরকে খারাপ পথে নিয়ে যেতাম না কিন্তু তারা চেয়েছে তারা চাচ্ছে খারাপ পথে চলতে দুনিয়ার বুকে আল্লাহর বিরুদ্ধেই পথে চলে রসুলের বিরুদ্ধে পথে চলে আল্লাহ এবং তার রসুল আনুগত্যের বাইরে চলে তারা তারা কখনও আল্লাহ এবং তার রসুল আনুগত্যকে প্রাধান্য দেয়নি বরং তারা শিরিক করেছে তারা নিফাকি করেছে তারা কুফুরি করেছে এই তাদের শাস্তি হবে আল্লাহ বলছেন ওলা কিন হাক্কল কৌল ও আমার কাছ থেকে কথা সত্য হয়ে গেছে আজ বাস্তবায়িত হবে যা আমি আগে বলেছিলাম পূর্ণ করব, জাহার নাম জিন এবং জিন এবং মানুষ এদের দিয়ে পূর্ণ করবো কু সুতরাং তোমরা বের হতে পারবে না আস্বাদন করো তুমলে কারণ তোমরা ভুলে গেছিলে আজকের দিনের এই অবস্থানকে ভুলে গিয়েছিল যে হাস মাঠে কি অবস্থা ভুলে গিয়েছিল এই তোমাদের এই শাস্তি হচ্ছে ইন্যা অবশ্যই আমরা তোমাদেরকে তোমাদের তোমাদেরকে ছেড়ে যাব। ছেড়ে দেওয়া অর্থাৎ তোমাদেরকে ছেড়ে রাখব ভুলে যাওয়ার অর্থ নয় আমি তোমাদেরকে যাহা নামে রাখবো কারণ তোমরা তোমাদের হাতের কামাই করে নিয়েছো আমি তোমাদের উপর কোনো জুলুম করিনি আর যা করছো সবই তোমার দুনিয়ার বুকে যা করছে সেটা শাস্তি তোমরা বক্ষণ করবো আল্লাহ তালা তাদেরকে আখেরাতের কঠিন শাস্তি দিন যা থেকে বাঁচার কোন পথ থাকবে না কাফের এবং মুস্র এবং মোনাফেকদের এভাবে আল্লাহ তালা আল্লাহ তাল্লার কাছ থেকে তারা নিরাশ হয়ে মনে করবে বুঝি যে যারা আমাদের পাহারাদার আছে এরা বোধ হয় আমাদের কাছে এদেরকে ডেকে কিছু বললে হয়তো আল্লাহকে বলবে এই তখন তারা এদের কাছে সুপারিশ করবে সুপারিশ চাইবে যে হে জাহান নামের যারা পাহারাদার তোমরা একটু তোমাদের রবকে একটু বলো না আমাদের কষ্ট পাচ্ছি আমরা তো সহ্য করতে পারছি না আমাদের এই কষ্ট কিভাবে আমরা কষ্ট সহ্য করব তুমি একটু বলো না তোমাদের রবের কাছে রবকে আমরা তো বলতেই পারছি না আমাদের কথা তো আল্লাহ তালা শোনেননি তোমরা একটু বলো না দেখে শুনে কিনা তখন তারা বলবে ও কালাম যারা জাহান্ন আছে তারা যারা জাহান্নামের পাহার এদেরকে বলবে জাবানিয়া বলবে যে জানি তারা আল্লাহ তো আমাদের বের করবে না তোমরা একটু বলো যে একদিনের জন্য একটু শান্তি যেন আমাদেরকে দেয় একটু হালকা করে একটু হালকা করার কথা বলো বলো না তোমরা ক তখন জাবানিয়া ফেরস্তা যারা ফেরেস্তা পাহারাদার তারা সুযোগ পেয়ে যাবে তারা বলবে আওয়ালাম তাকুতেক রসুল ও কুমিলবাইয়াদ তোমাদের কাছে কি রসুলগণ তাদের প্রমাণ নিয়ে দলিল প্রমাণ নিয়ে আসতেন না কোরআন আনেননি রসুল হাদিস রসুল বলেননি দি নিয়ে আসেননি শরীয়ত নিয়ে কি আসেননি তখন তারা কল উবালা তারা বলবেন যে অবশ্যই কল উ তখন তারা তাহলে তো রসুলদেরকে ডাকো ওয়ামা দলাউল কাফের ইল্লাহ ফলাল কাফেরদের এই আহ্বান কোনো কাজে আসবে না পদভ্রষ্টতা পর্যবসিত হবে অর্থাৎ তাদের এই আহ্বানে কোনো ফল হবে না কারণ তাদের এই আহ্বানে কেউ সাড়া দিবে না রাসুলগণ তখন জানতে থাকবে তাদের যতই চিৎকেয়ার করবে কোনো কাজে আসবে না আর তারা ডাকবেও না কারণ তা হয়তো মনে করবে যে রাসুলদের ডেকে কোনো উপায় নেই কারণ তাদের ভিড়টা আমরা করেছি যাহান যাহার নামের ফেরেস তাদের ফেরেস তারা তাদের ফেরেশ বলবে তাকে দেখো যদি কাজে লাগে কিন্তু কাজে আসবে না একদিনের হালকা যা হালকা কথা বলা হচ্ছে সেটাও যেখানে তাদের কোনো কাজে আসবে না এর অর্থ হচ্ছে চিরস্থায়ী যাহার নাম যাহার তারা হবে এবং শাস্তি কোনো দূর কমানো তাদের হবে না তারা শাস্তিদের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে এই এই সময় তাদের তারা তখন সুপারিশ করবে যে যারা নামে জাবানিয়া ফেরেস তাদের যারা প্রধান যাহার নামে যে প্রধান যাহার নামে পাহারাদার প্রধান যে মালেক তার কাছে তখন তারা সুপারিশের জন্য আহ্বান করবে যে আর কিছু না করুক আমাদের যেন ধ্বংস করে দেয় এটা যেন তোমাদের রবকে বলো আল্লাহকে বলো যে আমরা আর পারছি না আমাদেরকে ধ্বংস করে দিন আমাদেরকে মৃত্যু দিয়ে দিন কিন্তু সেটাও কাজে আসবে না আল্লাহ তালা বলছেন ওয়ান দাও ইয়া মালিকু আর যাহার নামীরা ডেকে বলবে হে মালেক লিয়ক দে আলাই না রব্যুক আপনার রব যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় কলা ইন্না কুম্ম কিছুন তখন সেই মালিক বলবেন তোমরা এখানেই থাকবে সহজভাবে বলে দিন এখানেই থাকবে অর্থাৎ তাদের কোনো দয়া আসবে না আল্লাহ তালা এই জন্য বলেছেন যে এমন ফেরেজটা আছে যাহার নামের গীলা আজুন শিদা আদুন অত্যন্ত কঠোর হৃদয় অত্যন্ত কঠিন লাই আর সুন আল্লাহ নির্দেশ কোনো অবৈধতা অবৈধতা দেখাবে না যেহেতু পালাতে পারবে না বের হতে পারবে না ডাকলেও শুনবে না চিৎকার করতে থাকবে ঘেউ ঘেউ করলেও কাজে আসবে না কোনো কিছুই কাজে আসবে না এরকম ভাবে নিরাশ তারা হতে থাকবে তারা বুঝতে থাকবে যে এখান থেকে কোনোভাবেই বের হওয়ার কোনো পথ নেই হালকাও হবে না ধ্বংস হবে না মৃত্যু হবে না শাস্তিটা তারা চিরস্থায়ী হবে তখন তাদেরকে বলা হবে ফাসবিরু ফসবিরু ফসবিরু আসবিরু সবর করো অথবা সবর না করো সব আউ দুইটাই তোমাদের জন্য একই কথা অর্থাৎ তোমাদের সবর করা ধৈর্য ধারণ করা দৈর্য না ধারণ করা সমান কথা ইন তুই দাও মা কুন্ত তোমাদের সে শাস্তি হবে যে শাস্তি কখনো যে শাস্তি থেকে কখনো তোমরা পরিত্রাণ পাবে না কারণ তোমরা এই আমলেই তোমরা দুনিয়ার বুকে করেছ এই শাস্তি তোমাদের বন্ধ হবে না সবর করা না করা সমান কথা তোমাদের কোনোদিন সবর করলে যে ভালো ফল আসবে তা নয় অর্থাৎ তোমাদের শাস্তি একটু কমবে না এভাবে তাদের কান্না বাড়তেই থাকবে চোখের পানি ফোট বের হতেই থাকবে কান্না বাড়তেই থাকবে চিৎকার বাড়তেই থাকবে বিলাপ হতেই থাকবে কিন্তু কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন ফালিয়া হাকু কালি আমি কানুইয়িবন সুতরাং তারা একটু হেসে দুনিয়ার বুকে তারা একটু হেসে কারণ তারা অনেক লম্বা সময় কাঁদবে যে কাদার কোনো শেষ নেই যে যা আমি কানুয়েকসিবন কারণ তারা জামাই কামাই করে নিয়েছে সেটার প্রতিফলতা প্রতিফলই তারা পাবে তাদের তারা কান্তেই থাকবে কাঁদতেই থাকবে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত বের হবে চোখ দিয়ে সেই রক্ত কান্না কাঁদবে কিন্তু কোনো কাজ হবে না তাদের চোখ দিয়ে পানি পড়তে পড়তে পাথরের উপরে দাগও পড়ে তাও কোনো কাজ হবে না রসল্ল্লা সাল্লামের হাদিসে এসেছে জাহান্নাবিরা কাঁদবেই কাঁদবে এমনকি যদি এমন এমন পানি বের হতে থাকবে তাদের চোখ দিয়ে যেই পানি নৌকা চালানো হলে সেই নৌকা চলতে পারবে এত বেশি পানি বের হবে এক তার পর তাদের চোখ থেকে রক্ত রক্তের বন্যা বের হবে রক্তের পানি বের হবে অস্ত্র বদলে কিন্তু সেটাও তাদের কোনো কাজে আসবে না আনাসবিনী মালিক রহমাদু বলেন যে তাদের উপর এত কান্না তাদের উপর তাদেরকে কান্নার সুযোগ দেওয়া হবে যে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে সে চোখের পানি আর বের হচ্ছে না তারপর রক্ত বের হবে চোখের মধ্যে সেখান থেকে চোখের কান রক্তের কারণে রক্ত বের হওয়ার কারণে সে এমন গাধ নিজের গন্ডদেশে যেন এমন गर मतलब बड़ो बड़ो गरत नौका नौका भोजन चलो कान्ना तरज निफाकुफुरी कर बिुदे चलेसे दिन बिुद्धे चले से दिन और सरियत के तरा कान्य करुदे तमकांडित तेजे कारण दुनिया बुकेी कर দুনিয় কুফুরিকে ভালোবেসেছে এই তাদের কোনো আজাবের কোনো কমতি হবে না এই আল্লাহ তালা বলেছেন ইয়া তোকাল্লাবু উজু হু হুম যেদিন তাদের তাদের তোকাল্লাবুজু হুম ফিনার জাহার নামে তাদের চেহারা তাদের চেহারা বারবার তারা ঘুরাতে থাকবে জাহার নামের মধ্যে তাদেরকে উলট পালট করা হবে তাদের চেহারা দিয়ে ইয়া কুলোন ইয়া লাইতানা তখন তারা বলতে থাকবে হ্যা হায় হায় হায় হায় কি করব আতা আত্লা হায় আফসুস যদি আমরা আল্লাহ মুত্তাল্লা রাসূল অনুগত করতাম وقال ربانا আর তারা আরো বলবে ربانا هي আমাদের রব inna atana sadatana kubara ana আমরা আমাদের নেতাদের এবং বড় লোকদের অনুসরণ করেছি যারা নেতা গোছের লোক ছিল দুনিয়ার বুকে যারা আমাদের প্রধান ব্যক্তিত্ব ছিল তাদের অনুসরণ করেছি fadal lounas sabila এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে ربانا আতিহিম দেয়ার ফাইনি মিন আযাব হে আমাদের এভাবে তাদের শাস্তি চলতে থাকবে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে তাদের শাস্তির বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী পর্যায়ে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি